কোন সাহসে চাওনে ভাতে অগ্নিগিরি বলো চোখরাঙে যাই কি রুখা জোয়ার টলু বলু কোন সাহসে চওনে ভাতে অগ্নিগিরি বলো চোখরাঙে যাই কি রুখা জোয়ার টলু বলু বৈশাখী জড় পাগল পারা বাঁধুন হারা ভূক্ষ খেপহীন আগল ভাঙা রুদ্র রাঙা বৈশাখী ঝড় পাগল পারা বাঁধন হারা ভূপক্ষেপীন আগল ভাঙা রুদ্র রাঙা চলার ধাঁধায় বাঁধায় বাঁধায় চলার ধাঁধায় বাঁধায় বাঁধায় তারপরে সে ঝঞ্ঝা হলো। কোন সাহসে চাও নিভাতে অগ্নিগিরি বল, বলু চোখরাঙিয়ে যাইকিরু জোয়ার টলু বলু কোন সাহসে চাও নিভাতে অগ্নিগিরি বল। বলু চোখরাঙিয়ে যাইকিরু খাজুয়ার টলু বলু মৃত্যুকে যে কঠিন হৃদয় করল বিজয় অমর হবার হাতছানি পায় হাতছানি দেয়, মৃত্যুকে যে কঠিন হৃদয় করল বিজয় অমর হবার হাতছানি পায় হাতছানি দেয়, তারে আবার ভয় দেখাবার তারে আবার ভয় দেখাবার সুযোগ কোথায় তুমি বলো কোন সাহসে চাও নি ভাতে অগ্নিগিরি বলু চোখ রাঙে যাই কি রুখাজুয়ার টলু কোন সাহসে চাও নি ভাতে অগ্নিগিরি বলু চোখ রাঙে যায় কি রুখাজুয়ার টলু বলু বৈশাখী জড় পাগল পারা বাঁধুন ভূক্ষেপহীন আগল ভাঙা রুদ্র রাঙা বৈশাখী ঝড় পাগল পারা বাঁধুন হারা ভ্রুক্ষেপহীন আগল ভাঙা রুদ্র রাঙা চলার ধাঁধায় বাঁধায় বাঁধায় চলার আর ধাঁধায় বাঁধায় বাঁধায় তারপরে সে ঝঞ্ঝা হল कौन साहस चावने भाते अग्निगिरी बोलो चोखरांगे जाए कि रुखा जुआर टलू मो कौन साहसे चावने भाते अग्निगिरी बोलो चोखरांगे जाए कि रुखा जुआर टलू मो